আমার এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃতিক জগতে সমস্ত ক্রিয়কলাপ থেকে সম্পূর্ণ লিপ্ত থাকলেও ভগবান প্রভাবে এই জড় জগতে প্রকাশ হল কিন্তু তা পরিচালনা করেন জরা প্রকৃতি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বলেছেন যে বিভিন্ন জোনি থেকে উদ্ভূত সমস্ত জীব তার দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতি গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব অনুসারে ভিন্ন ভিন্ন রূপ প্রাপ্ত হয়ে প্রকাশিত হয় এই সমস্ত যদিও ভগবানের দৃষ্টি পাতে ফলে জন্মগ্রহণ করে কিন্তু তাদের পূর্ব কাম বাসনা অনুসারে তারা অনেক ডিস্টার্ব করে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় যুক্ত নন শুধুমাত্র চার দৃষ্টি পাওয়ার প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে সেটিও তা একটি কার্যকলাপ কিন্তু জড় জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তা কোনথক্য সম্বন্ধ নেই স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়েই বলা হয়েছে তারও সামনে যখন একটি সুবাসিক ফোল থাকে তখন সেই ফোলের সৌরভ ও তা ঘ্রাণেন্দ্রিয় সংযোগ ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই পুলটি পরস্পর থেকে পৃথক জড় জগৎ এবং ভগবানের মধ্যেও এই লোকেরই সম্বন্ধ রয়েছে এই জড় জগতে তার কিছু করা নেই কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন এর মার মার্থ হচ্ছে ভগবানের পরিচালনা ব্যথিক জরা প্রকৃতি কিছুই করতে পারে না কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত জ্ঞানঞ্জন শা চুত শ্রীগুদ্রীচৈতীষ্ট মহামিদ বন্দেহাম শ্রীগু শ্রিয়দপমর শ্রীগু নবৈব স সাধিত প্রবচন সিট কৃষ্ণ চৈতন্য দীব শ্রীরাধা কৃষ্ণ পাঠ সাধন হে কৃষ্ণ গুরুনা দীনবন্ধৎপে কুপীশো কত কঘোর কৃষ্ণ চৈতন্য গুরু মুক্ত চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম দয়া করেন কত বলেন না শান্ত হয়ে বসুন ভগবদ গীতা প্রবচন শুনুন তো আজকেই গোবর্ধন পূজা উদযাপিত হল কি রকম ভাবে খুব সুন্দর ভাবে না আপনাদের কি মত এখনো চলছে কিন্তু মুরখলো এইসব কথা বিশ্বাস করে ছোট বালক কি করে এই মহান পার্বত চলতে পারে অবিশ্বাস করে কিন্তু এখানে শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ বলছেন যে শুধু আমার ইচ্ছা থেকে সমস্ত জগতে সৃষ্টি হয় পালন করা হয় এবং সেই সেই তা প্রলয় হয় এবং শুধুমাত্র এই ছোট ব্রহ্মাণ্ড নয় শ্রীমদ ভগবত থেকে বোঝা যায় যে অসংখ্য ভৌতিক জগৎ আছে যা মধ্যে এই জগৎ যা মধ্যে আমরা এই কম বসে আসলে আমরা মায়াপড়ে প্রাকৃত জগতে আছি আছে কিন্তু স্বাদ রনেতাও আমরা মনে করি যে আমরা এই ব্রাহ্মাণ্ডের মধ্যে আছি তো এই চাতুমুখী ব্রহ্মাদের জগৎ ছেন সবচেয়ে ছোট্ট জড় জগৎ এবং সংখ্যা আছে এবং সকল জগতের সৃষ্টি পালন এবং প্রলয় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা শক্তি দ্বারা সম্ভব হব কৃষ্ণের জন্য এই ছোট্ট পার্বত উদাহর কি বড় ব্যাপার খ্রিস্টের জন্য সব কিছু সম্ভব আছে নয়তো তিনি ভগবান হতেন না আসতে গুলো বলছে যে কি করে সম্ভব হয় তবু তারা খ্রিস্টকে নিন্দা করে বলছে যে এই গোবের দাম সম্ভব হল না সেইটাই অবিশ্বাস করে কিন্তু কৃষ্ণকে নিন্দা করে বলে যে তো কৃষ্ণা কিসের কি জন্য এই তো গোপীদের সাথে লাশ লীল করেছে এইসব গোপীর অফর আছে এইভাবে কৃষ্ণকে নিন্দা করে এবং বলে যে শ্রীকৃষ্ণ ষোল হাজার একশো আঠের মহিষের সাথে বিবাহ করেছে এবং এইভাবে স্থাপন করতে চাই যে কৃষ্ণ আছেন বড় কামে তো উত্তরে আমরা কি বল যে কৃষ্ণ সাধারণ মনুষ্ণ আপনি যদি কৃষ্ণকে নিন্দা করেন তার এই তো সাথে বিবাহ করার জন্য এবং গোপীদের সাথে রাস নৃত্য করার জন্য তাহলে আপনার স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণা গোবধান ধারী ছিলেন কারণ আপনি কয় থেকে প্রমাণ পাচ্ছেন যে শ্রীকৃষ্ণা রাস নৃত্য করেছেন সেটা শাস্ত্র থেকে শ্রীমদ ভাগবত থেকে এবং এই কি ভাগবতে একই স্কন্দে দশম স্কন্দে প্রমাণ আছে যে এই রাস নৃত্য করা আগে শ্রীকৃষ্ণ গোবধান পর্বত উদার করা লীলা প্রকট করেছে না ছোট অঙ্গ তো আপনি যদি কৃষ্ণকে নিন্দা করেন যে কৃষ্ণ লাশ লীলা করেছেন গোপীদের সাথে মানে আপনি স্বীকার করছেন যে কৃষ্ণ সেই লীলা করেন তালে স্বীকার ওই ও অস্বীকার করতে হবে যেই শ্রীকৃষ্ণ তার আগে গোবধান ধারণ করেছেন কারণ এই কি সাশ্রয় আছে আপনি যদি স্বীকার করেন যে কৃষ্ণ রাস পেলাচি আছেন কৃষ্ণকে নিন্দা করো জন্মে স্বীকার করতে হবে যে সাধারণ মানুষ তো অসাধারণ কাজ করেন কিন্তু নাস্টিকেরা এইসব স্বীকার করে না বলে যে আমরা জানি আমরা স্বীকার করতে পারি যে শ্রীকৃষ্ণ লঙ্কট আছে বেবি চারে আছে কিন্তু যে গগরাম পার্বতনা করে চলে নিয়েছেন সেটা আমরা স্বীকার করেনি এটা অর্দক্ষ কুটি নাই বলে আদা মুরগিয়ে নেয় শাস্ত্র থেকে যা ভাগ আমরা পছন্দ করি আমরা আমাদের ছোট বুধে যারা গ্রহণ করতে পারি সেটা আমরা গ্রহণ করি ও যা আমরা বুঝতে পারি না বুঝতে চাই না তা আমরা গ্রহণ করি না সেটা আদক কঠিন আয় বল আদক কঠিনায় মনে একজনের মুরগি ছিল এবং সেই মানুষ খুব বুদ্ধিমান ছিল এত বুদ্ধিমান ছিল যে মনে করছিলেন যে এই মুরগির খুব ভালো লাগি কারণ চার চেক প্রতিদিন এবং ডিম আমরা খাই কিন্তু এই সামনে বাঘ ভালো লাগে না কারণ প্রতিদিন সেটা খাওয়াতে হবে আমার খরচা হয় সেজন্য ওই মানুষ যুক্তি করেছেন ওই মুরগির সামনে ভাগ খেটে এবং শুধুমাত্র ফেচন বাঘ রাখতে যাতে প্রতিদিন সামনে ভাগে খাওয়াটা দরকার ছিল না এবং শুধুমাত্র ফেছন বাঘ থেকে প্রতিদিন ডিম প্রাপ্ত হলো কিন্তু তা থেকে কি হলো তো ডিমও পায়নি কারণ ডিম আমরা তো ডিম খাই না শুধু দৃষ্টান্ত দিচ্ছি শাস্ত্রীয় দৃষ্টান্ত যে আমরা যদি যে কোনো কাজে ত আমরা যদি লাভ করতে চাই তাহলে একটা বিধি আছে এবং সেই বিধি ঠিক মতো পালন করতে হবে আমি যদি রুটি খেতে চাই তাহলে রুটি বানানো ঠিক মতো বিধি আছে না আমি যদি মনে করি যে ওই রুটি তো আটা এবং জল থেকেই প্রস্তুত করা হয় তো এই কিলো আটা সাথে কত আধা গ্লাস জল মেশানো হয় আমরা যদি মনে করি জল তো ফ্রি আছে এবং আঠার দাম আছে একদম আঠা কত দাম কিলো পনেরো টাকা বারো টাকা বারো টাকা তো ভালো হবে এই কিলো আঠা সাথে বলচে জল মেশানো হয় এইভাবে আমরা খুব কম দামে বেশি রুটি পাব হবে না তো সাশ্রয় যা আছে আমাদের মানতে হবে এবং সাশ্রয় কিভাবে আছে সেইভাবে মানতে হবে নয়তো আটি ন্যায় হবে গবেদান দীলা থেকে আর একটা বিষয় আছে প্রচারের জন্য আজকে এই সব সংকীর যারা পৃথিবীতে যত আদি গ্রাম যান প্রবাদে গ্রন্থ প্রচার করার জন্যে উপাস্থিত হবে আছে সংকীর্তন ভক্তরা অনেক আছে ঠিক আছে তো অনেকেই বলে যে আমাদের গুরু হচ্ছেন ভগবান অনেকে বলে সে না আমাদের একজন স্বামী ভগবান আছে বাংলাদেশে অনেক ভগবান আছে অনেক অভাব আছে কিন্তু ভগবানের অভাব নেই অনেক অপচার আছে আমি যখন বাংলাদেশে প্রচার করতাম তখন কখনো কখনো এই যে শান্ত দিয়েছিলাম অনেক বাংলাদেশ মানে পূর্ব বাংলা অনেকেই মনে করে যে এই দেশ এই দেশের ভাগ্য খুব কম আছে খুব গরিব দেশ ভাগ্যহীন দেশ অনেক সাইক্লোন অনেক রাজনৈতিক উপদ্রব হয় ইত্যাদি কিন্তু আমি বললাম সবাইকে বললাম যে এই দেশ হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে ভাগ্যবান কারণ সকল বিশ্বের জন্য শুধুমাত্র এ ভগবান আছে কিন্তু বাংলাদেশে যথগ্রাম তত ভগবান সব গরিব অনেক গরিব ভগবান আছে সেই জন্য গরিব আছে কারণ তারা প্রকৃত ভগবানকে মানে না এবং অনেক মূর্খকে তাদের কল্পনা থেকে ভগবান বানায় তো গোবরান লীলা সম্বন্ধে এই আমাদের গুরু ভগবান আছে এই মূর্খের কথা প্রতি বাদ দেওয়ার জন্য আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি যে যে কেউ যদি বলে যে আমাদের গুরু ভগবান আছে আমরা কি উত্তর দেব আমরা শিকা করতে পারি ঠিক আছে আপনার গুরু ভগবান আছে আমরা শিকা করতে পারি কিন্তু প্রথমে একটা ছোট পরীক্ষা আপনার গুরুকেই দেওয়ার উচিত ভাগবতে আছে লেখা যে শ্রীকৃষ্ণা যে সকল ঋষি মুনিগণ স্বীকার করেন তিনি হচ্ছেন ভগবান তো সেখানে গিরি গোবর্ধন ধারণ লীলা ক্ষেত বর্ণিত আছে তো আপনার গুরু যদি এক পার্বত তুলে নেন তাকে আমরা ভগবান রূপে স্বীকার করব তো তার জন্য যদি সম্ভব নয় ওই কলি যুগে ভগবান সেই জন্য আমরা একটু সহায়তা করতে পারি এই আধুনিক যন্ত্র আছে সেটা ক্রেইন বলে তো ক্রেইন দিয়েই একটু বড় ফ্যাক্টর তার উপর নিয়ে সেটা কি বলে ড্রপ করব ছেড়ে দেব তারপর আপনার ভগবানের জন্য সহজ হবে সেটা ধরতে অধৈরত না পারলে যত গ্রাম তত ভগবান এই ভগবান ক্ষম হবে কিন্তু এই এই সমস্ত কথা মূর্খ দেয়ার কথা শুধুমাত্র মূর্খেরা আমাদের গুরু ভগবান আছে এইসব কথা বলব সেই জন্য আমরা এই ভগবৎ গীতা যথাযথা বিতরণ করছি যাতে লোক লোকের বুঝতে পারবে ভগবান হতে কি রকম কাজ করতে হবে শুধুমাত্র কিছু জাদু ডেখানা থেকে কেও ভগবান হতে পারে না আর একটা কাহিনী আছে ওই ভিসি তো হয়তো আপনারা জানেন যে এই খুব বড় জোর চা আছে ওই খুব লম্বা চুল আছে এবং অনেকেই তাকে ভগবান বলো এবং অনেক জাদু দেখা ওই বিভূতি তো এই গোপা আছে আমি জানি না সত্যি আছে কি কিন্তু শুনেছি যে পিসি সরকার এক বা দক্ষিণ সর্বপ্রথমে যে আমি আপনার মতন জাদু করি আপনার সাথেই শাখা করতে তো উৎসব পাইছে যে ও বাবা খুব ব্যস্ত আছে অনেক জাদুকারী করছে তো সাক্ষাৎ করা সম্ভব হবে না তারপরে অন নাম এলেখেছে যে আমি বাবা খুব বড় ভক্তা আছি এবং তাকে খুব বড় দান দিতে চাই এবং সাক্ষাৎ করতে চাই তারপর উত্তপ হয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই চলে আস তো সেখানে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ হল তো বাবা সাহাকে বলে থেকে রসগুলো খুব ভালো লাগে তারপর আকাশ থেকে কিছু রসগুলো সৃষ্টি করেছে এবং পিসি সাহা কে দিয়েছে পিসি সাহায্য সেগুলো গ্রহণ করে আসলে এই গুলো ভালো না এবং সেই আকাশ থেকে গরম রসগোলা বাবা খেয়ে দিয়েছে এবং লাগছে যে আমরা আমরা বেঙ্গলের লোক আমরা জানি রসগোল্লা কি রকম হার উচিত এইগুলো তো বাবা আবাক করে তারপরে ফিসি সাগা বলেছে যে তুমি জাদু করছ আমি জাদু কর কিন্তু আমি বলি যে আমি জাদু তুমি বলছো মাস তুমি ভগবান হচ্ছ আমাদের মধ্যে এই তফাত আছে শুধু তো ভগবান হতে এ সহজ নয় সহজ নয় সম্ভব নয় কৃষ্ণের চারা কেও ভগবান হতে পারে না কারণ তিনি হচ্ছেন ভগবান এবং তার দ্বারা তার ইচ্ছা দ্বার সমস্ত জগতে সৃষ্টি হয় কিছু রসগুলো না ছায়া সৃষ্টি করে থেকে কেও ভগবান হরতে পারে না এটা এক যৌগিক সিদ্ধি অনেক যোগী সেই রকম তা দ্বারা তারা এই রকম যোগ সিটি আছে প্রাপ্তি সিটি প্রাপ্তি সিটি দিয়ে সিদ্ধ যোগের তার ইচ্ছা অনুযায়ী যেই কোন জিনিস অনেক জায়গা থেকে নিয়ে আসতে পারে তারা প্রকৃত সৃষ্টি করে না কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় যদি সেই রকম জিনিস আছে তারা নিয়ে আসতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী প্রভুপাত বলেছেন যে তার শিশুকালে এই যোগী তার ঘরে আসলো প্রে বাবার নিয়ম ছিল এই প্রতিদিন কিছু যোগী সাধুজন তার ঘরে এক অমন্ত্রণ করুপাদে বাবা ঘরে ছিল এবং যোগী ছো ছ কি গাবে কি গাবি কি গাবি কি ইচ্ছা আচ্ছা চভয় বলেছেন ডালেম ডালেম ডালেনা যোগী বলেছেন তোলিম আছে তো কি করে সম্ভব হলো তো ইচ্ছা শক্তি সম্ভব থেকে তারা যোগ শক্তি দেয় কিন্তু তাদের ইচ্ছা শক্তি এবং ভগবানের ইচ্ছা শক্তির মধ্যে তফত আছে যে তারা সেই রকম ছোট ছোট জিনিস অন্য জায়গা থেকেই পারে কিন্তু ভগবানের ইচ্ছা শক্তি দ্বারা তিনি অসংখ্য জগৎ সৃষ্টি করতে পারে তার ইচ্ছা শক্তিতে সেটা পালন শক্তি বলা হয় সকল সকল জিনিসে অস্তিত্ব থাকে এবং তার ইচ্ছা অনুযায়ী যখন সেই খাওয়া হয় তখন ধ্বংস করুতে হবে যোগীরা কিছু চমৎকার দেখাতে পারে কিন্তু তার তারা ও ভগবানের থেকে শক্তি পায় সেই সকল চমৎকার দেখানো যেন তো প্রকৃত ভগবানকে গিরিধারী জগৎ ধারী আর শঙ্কর জগতে মালে এবং তিনি হচ্ছেন কৃষ্ণ তো এই কথা এই বিষয় স্থাপন করার জন্য আমরা পৃথিবীর মধ্যে যত নাগার আগি গ্রাম আছে গরে ঘরে বাজারে বাজারে গিয়ে আমরা এই গ্রন্থ প্রচার করি তো আপনারা এই গ্রন্থ বিতরণ করুন এবং আপনাদের জন্য ও আছে এই সমস্ত গ্রন্থ পড়তে প্রভুপাত বাবা বলেন যে শুধুমাত্র শুধুমাত্র বিতরণ করা আমাদের কর্তব্য নয় সেটা আমাদের এক কর্তব্য কিন্তু নিজেই পড়তে হবে লোকেরা যদি আমাদের থেকেই জিজ্ঞেস করে তো বয়ের মধ্যে কি আছে এবং আমরা যদি উত্তর দিতে পারে না তাহলে আমরা যার প্রতিনিধি নয় তো বইয়ের মধ্যে কি আছে আমাদের ব্যাখ্যা করা দরকার তো পুঙ্খ ভাবে এই সমস্ত গ্রন্থ পড়তে হবে মায়া ধাক সেই প্রকৃতি সুয়েছে সবাই এই শ্লোকে মুখষ্ট আছে আছে এই সমস্ত শ্লোক দে মুখষ্ট করতে হবে এইটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আপনার যদি যথেষ্ট মেধ আছে তো গীতা সমস্ত সাত সব শ্লোক মুখষ্ট করুন যদি এই তো শক্তি নয় তো কমপক্ষে গীতা থেকে একশো শ্লোক মুখষ্ট কর তাহলে আপনারা প্রচার করতে পারব নয়তো তো কিভাবে আমরা প্রচার করতে পারি লোকরা যদি জিজ্ঞেস করে গীতা থেকে কিছু বিষয়ে উপরে যদি কিছু প্রশ্ন থাকে এবং আমরা যদি উত্তর দিই তো বয় নেয় এবং নিজেই পড়ুন তো লোকদের কি বিশ্বাস হবে আমাদের কি বিশ্বাস হবে আমরা কতদিন এই কৃষ্ণ ভবন আমৃতাই বাঁচতে পারি আমরা যদি শাস্ত্র জ্ঞান যুক্ত না হয় তো আমাদের নিজে পড়তে হবে বুঝতে হবে এবং অনাদেরও প্রচার করতে হবে কি প্রচার শুধু বয় নাও বয় নাও বয় না সেটা নয় গীতায় যা আছে তা বিষয়ের উপরে আমাদের প্রচার করা উচিত এবং আমরা যদি নিজে এই গীতা জ্ঞানের দ্বারা অবগত না হয় তাহলে বেশি দিন আমাদের রুচি থাকবে না প্রচার করতে এবং কৃষ্ণ ভক্তি করতে তাহলে আমাদের অনেক আশঙ্কা আসবে আমরা কি জন্য এই তো কষ্ট করে কাজ করছি ফ্যাক্টরিতে যদি কাজ করতাম কিছু পয়সা পেতাম কিন্তু এ তো কষ্ট করে প্রচার করছি কি জন্য কি জন্য সেই জন্য আমাদের নিজে গীতাশাস্ত্র করতে হবে বুঝতে হবে তো এই পর্যন্ত আমি বলছি আজকে হরে Krishna Krishna, কৃষ্ণ Hare, Hare হরে হরে হরে Rama Rama, রাম Hare, রাম হরে হরে গিরিজ মহারাজ কি যর্ধান ধারী ভগবান শ্রীকৃষ্ণ কি যরে কৃষ্ণ আজকের জন্য সমাপ্ত আরে। কৃষ্ণ তো কালকে আবার হারি কথা হবে এবং পরশু বিশেষ করে খুব ভাগে কথা